محمد رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين পৃষ্ঠিভী বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত আলোচনা শোনার জন্য বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে অপেক্ষমান আমরা তাদের সকলকেই আন্তরিক সালাম ও শুভেচ্ছা জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদার বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে গিয়ে পর্বভিত্তিক অনেকগুলো আলোচনা আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থাপন করেছি আমরা এরই ধারাবাহিকতায় ইমানের শর্তসমূহ আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করার প্রয়াস পেয়েছি শুরুতুল ইমানের এলম ছিল এক নম্বর দুই নম্বর হচ্ছে তসদিক তসদিকের বিষয়টি আপনাদের সামনে আলোচিত হবে ইনশাআল্লাহ আর এই এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খানীকুম আরো আছেন শেখ মাহমুদুল হাসান এবং রয়েছেন শেখ আমি আলহামদুলিল্লাহ ইমানের যে আটটি শর্ত শর্তের ভিতরে আমরা একটি অন্য পর্বে আলোচনা করেছি আজকের এই পর্বের পালা হচ্ছে দ্বিতীয় শর্তটি সেটি হলো তসদিক অর্থাৎ সত্যায়ন করা ক্যালেমার প্রথম শর্তে যে আমরা জেনেছি যে ক্যালেমার জ্ঞান অর্জন করতে হবে সঠিক অর্থ জানতে হবে ক্যালেমার সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এগুলো জানতে হবে এবং এগুলো মানতে হবে এই যে জ্ঞানটা হলো আমার সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিধান গুলো মেনেও চলি তাও কিন্তু আমি মুসলিম হইতে পারবো না এর কারণ হলো এর কারণ হল আমাদের সামনে যুগে একটা বিরাট মানে সম্প্রদায় যারা কালেমার অর্থ বুঝেছিল এবং অর্থ অনুযায়ী আমলও করেছিল রসুল্লাহ কিন্তু তাদেরকে কোরআন মমিন বলে নাই তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য একটা সুরান হয়েছে লোকদের ভিতরে অনেকে এরকম আছে যারা বলছে বা বলে আমরা আল্লাহর প্রতি বললো আমরা আল্লাহ পরকালের প্রতি ইমান এনেছি এটা ঘাটতিটা কোথায় ইমানের তো শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ইমান আনছে সুরা মুনাফেকুন এ আল্লাহ বলছেন আল্লাহ ভালোই জানেন আপনি তার রসুল মুনাফিবন কিন্তু মুনাফিকরা মিথ্যাবাদী সিদ্ধাদী সত্যয়ন করে নাই নয়। তাহলে জ্ঞান অর্জন করলে হবে না এই জ্ঞানকে সত্য মনে মানে এবং এই সত্য জানার জায়গা হলো অন্তর তাই তো ইমানের প্রথম বিষয় হলো অন্তরে বিশ্বাস পোষণ করা এই অংশটা ইমানের এই পার্টসটা মুনাফেকদের কাছে বিলুপ্ত ছিল তাই তো তারা কখনো কাফের বলে সম্বোধিত হয়েছে কোরআনে কখনো ফাসিক বলে কখনো মমিন নয় কখনো মিথ্যাবাদী এগুলি তো তাদের কখনো তাদের পরিণাম উল্লেখ করে ইন্নাল মুনাফিকা ফিদ্দার কিলাসমিনার নাম নিশ্চয়ই মুনাফেকরা এরকম সত্য সত্য এই বিষয়টি যে মানে জেনে শোনে মনে প্রাণে বিশ্বাস নিয়ে সত্যতার সাথে বলতে হবে এই কথাটি धिक हादी द्वारा प्रमाणित है जेमन अबूबक सिद्दिक रजियाल्लासूल सल अली तुम्हारे सत्यता ग्रहण करा एक जरूरी क्षत्यता था कि सत्य और सत्य वादी जाए जानना তাহলে সত্য বিষয়টি অতীব জরুরি এই কথাটাই আবদুল্লাবিনা মাসুদ রাজিয়ালাহাল বলেন রাসুল সাল্ল আলাইহাল্লাম বলেছেন আলাইকুমিস এহদি এল আল বীর্রে তোমার উপরে সত্য বলা একান্ত জরুরি সত্যই মানুষকে নেকির পথে নিয়ে যায় অনাল বিররা এহদি এল জাননা আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায় এই কথা বলার পরে আল্লাহর তাকে সত্যবাদী বলেই লিখা হয় এ কারণে আব্দুল্লাহ বলেছেন রাসুল সাল্লাহ বলেন আল্লা রসুল এই শর্তটা জড়িত করেছেন সেটা পাওয়া যায় আনাস রাজ বলছেন যে একদিন আল্লাহ রসুল তার বাহনে নিয়ে যাচ্ছেন তো তাকে জিজ্ঞেস করলেন হে মহাজ রে আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল তার দিকে তার পক্ষে আচ করার জন্য তিনবার বললেন মহাজ এবং তিনবারই একই উত্তর দিলেন তারপর আল্লাহ রসুল বললেন আহাদিন। যেকোনো ব্যক্তি যদি এই মর্মে সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতিত প্রকৃত কোন অন্তরের সত্যতার সাথে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তো বড় কথা জাহান নামের জন্য হারাম করে দিবেন ভাইজান বললেন আর এখানে আল্লাহ আমরা বলিনি সত্য হতে হবে সত্য হতো এবং অন্তরের অন্তর থেকে কালেমাটি বলতে হবে তাহলে বোঝা গেল যারা এই কালেমা সম্পর্কে সত্য কি আর মিথ্যা কি অর্থই জানে না তাদের ক্ষেত্রে সমাজের প্রেসারের কারণে চাপের কারণে যেগে মুসলমান বলে এবং মুসলিম পরিবারে জন্ম হওয়ার কারণে সামাজিক চাপের কারণে তিনি যেগে মুসলমান প্রকাশ করে কিন্তু কালিমাটাকে মনে স্থান দেয়নি তখন সে বাহ্যিক সামাজিক ভাবে মুসলমান হলেও এই শর্ত অনুযায়ী ওই মুসলিমদের সে সদস্য হল সদস্য মুসলিম না হতে পারে তাহলে একই দোষে দোষী হয়েছে নবী তাদের রসুল নয় নেতা নয় তাহলে আমরা উপলব্ধি করছিলাম যে সত্যায়ন করা এটা অতীব জরুরি আসুন আমরা বিরতির পরে আবারও আমরা আপনাদের সামনে আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ও ইয়া রাব্বি ইয়া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 ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনা ধারাবাহিকতায় আবারও আপনাদের সামনে বিরতির পরে ফিরে আসতে পারলাম আলিল্লাহাম আমাদের আলোচ্য বিষয় ছিল তসদিক বা সত্যায়ন করা অন্তর থেকে আসুন আমরা আলোচক বৃন্দের কাছ থেকে শুনি আমরা দ্বিতীয় শর্তটি জেনেছি তসদিক সত্যায়ন হতে হবে যা আমি গ্যালেমা থেকে শিখলাম সেটাকে মনে প্রাণে সত্যায়ন করতে হবে সঠিক জানতে হবে সত্য বলে মানতে হবে এরপরে পরে এই সত্য জানাকেও করতে হবে কিন্তু সন্দেহ থাকতে পারে আরবিতে সদিক বলা হয় বন্ধুকে বিশ্বস্ত বন্ধুকে আমার তো অনেকগুলো বন্ধু আছে সবাইকে কি একরকম হ্যাঁ সবাকে কি একরকম বিশ্বাস করি আমি অনেকে কিন্তু সন্দেহ সহ বিশ্বাস করি এখানে তৃতীয় দিয়ে সেই সত্যায়নকে জানত আর একিনের বিপরীত হলো সংশয় সন্দেহ আমি যেটাকে সত্য জেনেছি সত্য জানার পর সংশয় সন্দেহ মুক্ত হতে হবে যদি সংশয় সন্দেহ থেকে যায় তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন দর্শক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অর্থটা শুনুন কোরআনের বাণী আল্লাহ শুরু করেছেন কি শব্দ দিয়ে ইন শুধুমাত্র যারা ইমান আনবে আল্লাহর প্রতিবু অতঃপর সংশয় সন্দেহ পোষণ করবে না এবং সত্যবাদী হওয়ার জন্য যে এটা শর্ত এরপরে আল্লাহ আকবার। তারপর বলছেন যে এভাবে আল্লাহ এবং আল্লাহ পর জিহাদ করবে তাদের যাবে না এক কে বলছেন যে দেহা সাথে বলছে নিশ্চয়তার সাথে বলছে সংশয় ত্যাগ করে বলছে রাসুল সাল্লাম শব্দটা উল্লেখ করেছেন মোস্তাই কেনান সং করে তাহলে সে জানাতে চলে যাবে এখানে আমরা দেখতে পাই কোরআনে করিমের একটি শব্দ এসেছে চরিত্র বলা হয়েছে তারা খুব হেসিটেশনে থাকে সন্দেহের মধ্যে থাকে বিশ্বাস করবে কি করবে এরকম থাকে শুনেছিলাম কোন বিপরীত কিছু ঢুকার থাকবে না। ঠিক এমনি আমি আবহরার রাজা হাদিসটা বলি আবুহরার রোজি আল্লাহনকে আল্লাহ রসুল বলছিলেন আল্লাহ রসুল ছিলেন ওই বাগানের ভিতরে আবহরার রাজ কি জুতা দিয়ে পাঠিয়ে দিলেন কি তার জন্য জান্নাতের সুসংবাদ হয়েছে এগুলো কি এলিম না শর্ত ছাড়া তো শর্ত ছাড়া রাসুল শর্ত করলেন আমি শর্ত মুক্ত করে এরকম বিভিন্ন জাগাতে ব্যবহার হয়েছে বলেছেন যখন বলল আল্লাহ আকবার। তো তোমরাও বললে আল্লাহ আকবর এইভাবে বলতে বলতে শেষ পর্যন্ত গিয়ে রসুল বলছেন খালবিহী সে দৃঢ়তার সাথে যদি বিশ্বাস জি সংশয় মুক্তি বিশ্বাস জবগুলো দিয়ে থাকে শব্দ জাননা সেই জাননাতে চলে যায় এই ধরনের আরো অনেক রয়েছে যেমন মনে করেন একটি গুরুত্বপূর্ণ যেটাকে বলি আমরা অত্যন্ত মূল্যবানোয়া যে ব্যক্তি এই দোয়া বা এই লা গুলি যেখানে আল্লাহ রব্বিহা আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া আমার কেউ সৃষ্টিকর্তা নেই কথাগুলি পরে বিশ্বাস করে কোন সন্ধ্যা রাত্রি শুরুতে পরে ওই রাত্রিতে যদি সে মারা যায় তাহলে জান্নাত চলে যাবে আবার দিনের সকাল বেলায় যদি সে পরে সেই দিনের মাঝে যদি মারা যায় তাহলে সে জান্নাতি হবে মুনাফিকরা তারা বলবে কি তোমরা একটু অপেক্ষা করো আমরা তোমাদের নূর থেকে কিছু ধার নিয়ে চলি আমরা তো চলতে পারতেছি না এবং তাদের যে দিক এই দিক আজাব ভর্তি কিছুই দেখতেছে তখন তারা বলবে কি মুনাফিকরা যে ডাক দিয়ে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না তখন মমিনরা কিন্তু তাদের সাথে থাকলেও ছিল তারা অপেক্ষা করেছিলে দেখি মোহাম্মদের গতি কোন দিকে যায় কি তোমরা সন্দেহ তোমাদের অন্তরে গাঁথে নাই ফলে তাদেরকে আল্লাহ তুবর কতলা এরকম পুল সেরাতের ভিতরে তাদেরকে আজাবে নিক্ষেপ করবেন তারা সালাদ পড়েছিল পাঁচ বক্তাত দিত অথচ শুধু কোন পয়েন্টে আটকা পড়লো সন্দেহ সংশয় বাস্তব জীবনে আমরা যে অনেক জিকির আমরা যদি করি অনেকবার শব্দগুলো উচ্চারণ করি কিন্তু মনের দৃঢ়তা যদি সেখানে না থাকে তাহলে সেই প্রশান্তিটুকু আমরা বোধ করি না যেটা আমরা বোধ করে যখন আমরা উপলব্ধি করি অর্থ বুঝি এবং নিজের অন্তরকে দৃঢ়ভাবে যদি আমরা উচ্চারণ করি নামাজের ক্ষেত্রে হোক সালার ক্ষেত্রে কিংবা তেলাওয়াতের ক্ষেত্রে এবং জেকিরের ক্ষেত্রে তখন যে প্রশান্তি ভোটটুকু আমরা আমাদের অন্তরকে ছুঁয়ে যায়। সেটা যখন সন্দেহ নিয়ে বা শুধু শাব্দিক অর্থে আমরা পড়ি তখন সেটা আমরা উপলব্ধি করি না কাজেই হওয়া এবং কোন কাজ করা অন্তরের সাথে দৃঢ়তা নিয়ে করা বিশ্বস্ততার সাথে করা এই কথাটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলছেন তুমি আমাকে যেখানে নিয়ে যাবা সত্যতার সাথে নিয়ে যাও আর তুমি যেখান থেকে আমাকে বের করবা সত্যতার সাথে বের করো আমি যে এলাকা থেকে চলে যাব সে এলাকার সমস্ত লোককে বলতে হবে সত্যবাদী আর যে এলাকায় প্রবেশ করব সে এলাকার সবাকে বলতে হবে যে আপনি এ দুটা বলুন জি সুতরাং আমরা স্পষ্ট হলাম যে শুধু কালিমালা ইটা দিয়েই ইমান সম্ভব নয় জাননাতেও যাওয়া সম্ভব নয় যাহার নাম থেকেও মুক্তি সম্ভব নয় অবশ্যই তার প্রথম হলো এটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে বুঝতে হবে জানতে হবে দ্বিতীয় হলো এর সাথে সততা থাকতে হবে যে সত্য বলে এটাকে তিনি গ্রহণ করবেন তৃতীয় হলো সত্য বলে বিশ্বাস করলেই যথেষ্ট নয় সকল প্রকার সংশয় মুক্ত হতে হবে তাকে মুক্ত হবে অতএব সংশয় মুক্ত না হলে ইমানদার কখনো হওয়া সম্ভব নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা উপলব্ধি করলাম এ দীর্ঘ আলোচনায় যে তসদিক সত্যায়ন করা এবং ওই সত্যায়নকে আরও পরিচ্ছন্ন সুদৃঢ় করার একটা মাধ্যম হচ্ছে ইয়কিন সংশয়মুক্ত কোন রকমের সন্দেহ সন্দেহাতীত্বাস সন্দেহাতীতভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ সুহানতালার উপরে এবং নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের উপরে এবং তার আনিতের প্রত্যেকটি বিষয়কে সন্দেহাতীতভাবে তার যে পরিণত করার মতো দৃঢ় ব্যক্ত করলেই ইমান মজবুত হবে সুদৃঢ় হবে তখন সেই মান নিয়ে আমরা বাচার আশা করতে পারি সুতরাং আসুন আমরা যিনি যে স্তরেই আছি না কেন আমরা আমাদের ইমানকে সংশয়মুক্ত করি সুদৃঢ় করি পরিচ্ছন্ন করি তাহলে আল্লাহ সব তালা আমাদের ও এবং পরকালে শান্তি এবং কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এ দোয়া করেই এ পর্বটির এখানেই পরিসমাপ্ত করছি রহমতুল ইলাহ ই মোহাম্মদন রসুল্লাহ মোহামদন রসুল্লাহ পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনি ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনো लक्ष्य उद्देश्य आज सन्दा छटाय सम्प्रचार बारोटा पीछे The prodigy da'i of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ikka braham dutya naaste. Bhagwan ekhi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path.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 बृहस्पतिवार रे सात पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगला है